রুবাই বিনে মুয়াব্বিজ ইম্ন আফরার রদিল তালান হতে বর্ণিত তিনি বলেন আমার বাসর রাতের পরের দিন রাবি সাল্লাহ সাল্লাম এলেন এবং আমার পেছনের উপরে বসলেন যেমন বর্তমানে তুমি আমার কাছে বসে আছো সে সময় আমাদের ছোট মেয়েরা দফ বাজা ছিল এবং বজরের যুদ্ধে শাহাদতপ্রাপ্ত আমার বাপ চাচাদের শোকগাথা গাচ্ছিল তাদের একজন বলে বসল আমাদের মধ্যে এক নবী আছেন যিনি আগামী দিনের কথা জানেন তখন রাসুল ইহ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা বাদ দাও আগে যা বলছিলে তাই বলো